তো আবার আমার সৌভাগ্য হচ্ছে যে এই পবিত্র মহাপ্রবুর পদঙ্কিত নিকটে দক্ষিণ আছে মহাপ্রভুর পূর্ব পুরুষদের নিবাসস্থান এই শ্রীহ প্রদেশে শ্রীকৃষ্ণ সেই জন্য মহাপ্রভু তার লীলায় তার যুব এই দেশে এসেছিলেন সেই জন্য এই প্রদেশ মহাপ্রভুর বিশেষ আশীষে দ্বারা পবিত্র আছে এবং এই পর্যন্ত দেখা যায় যে হিন্দুরা মহাপ্রভুর গৌরব মনে রাখছেন এবং শুধু মনে না তারা অনেকে তাদের ব্যবহারিক জীবনে মহাপ্রভুর সমস্ত আদেশ পালন করে এখানে মহাপ্রভুর গৌরব বৃদ্ধি করছেন তো মহাপ্রভুর আদেশের মধ্যেই কি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে তো এই প্রশ্নের উত্তর সবাই জানেন জানেন নাকি মহাপ্রভুর সকল আদেশের মধ্যেই কণ্ঠ সব চাইতে বড় কেউ বলতে পারে না হরে নামা হরে অরণ্য থা এই ঘর কলি যার মধ্যে অনেক রকম কলুস হয় কম সাশৃঙ্খল ঘৃণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাম ক্রোধ লোভ ইত্যা এইসব কলিযুগ প্রকট লকন আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে কলিযুগ এর এক লকন করব ঠিক কাজ করে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার মাইকে দেবত অনুকূপ হচ্ছে কলিযুগে হরে কৃষ্ণ কলি যুগে কোনো জিনিসে কোন লোকে আমরা বিশ্বাস করতে পারে না। মাইকে আমরা বিশ্বাস করতে পারে না শুধু শুধুমাত্র আমরা ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর উপরে আমরা নির্ভর করব তাছাড়া আমাদের আর কোন উপায় আছে কিনা না এটা আমাদের উপায় তো এর সম্বন্ধে মহাপ্রভু শ্রী কৃষ্ণ আরো কি বলেছেন হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র এহা জপ গিয়া সবে করে নিবন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সভা সর্বক্ষণ খাম বিধি নাহিয়া চৈচন্দ ভগব এই মহাপ্রভুর উপদেশ রত না আমরা পাই মহাপ্রভু বলেন যে এই হচ্ছে মহামন্ত্র স্পষ্ট ভাবে মহাপ্রভু বলেছে তো মহাপ্রভুর অন্তর্ধানের পরে অনেকেই অনেক মনগর তথাকথিত মহামন্ত্র সৃষ্টি করেছে কিঞ্চু চৈতন্য ভগবত এই প্রমাণ আছে যে মহাপ্রভুর উচ্চারিত মহামন্ত্র হচ্ছে পুরান শাস্ত্র মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কলিশ আছে শাস বলা হচ্ছে krishna, উনিষাদ krishna, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ rama, হরে হরে রম হরে রম হরে হরে ইসক না কালি কলম নাশনাম নাথ প্রত দৃশ্যে এ উপানিষদ থেকে উদ্ধ হচ্ছে এই উপন্য মনে কি ভাবে কলিযুগে দোষে সাগরে ফা খারি এই উপ কি করে হরি কৃষ্ণ মহামন্ত্র ধরে ইতিসকম নাম নাম এই সোল নামের দ্বারা কলি কলম নাশনম কলিযুগে সমষ্ট কলম নষ্ট হয়ে যায় না থ্রো স্বেদেশু দৃশ্যতে এবং আমরা যদি সমষ্ট শাস্ত্র মধ্যে অনুসন্ধান করি তাহলে আমরা আর ভালো উপায় উপায় সেজন্য মহাপ্রভু বলেন কহিলাম এই মহামন্ত্র এইটি মহামন্ত্র আর কোন মহামন্ত্র নেই এইটি মহামন্ত্র ইহার জপ গিয়ে করে নির্বন্ধ মহাপ্রভু বলেন সবাইকে এই মহামন্ত্র জগণ আমাদের এই শব্দের অর্থ দিয়েছেন যে নিবন্ধ মানে ওই সকল শাস্ত্রের বিধিনিষেধ পালন করার সাথে মানে আমরা যদি মহামন্ত্র জপ করি কিন্তু জপ শেষ করে আমাদের মুখে যা দ্বারা নাম উচ্চারণ হলো তো সেই মুখে আমরা যদি যদি অমিত মানে আমিষ আহার লাগাই না আমরা যদি নেশা লাগাই সেই মুখে তো সেই মুখ যথার্থ স্থান নেই হরি কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার জন্য সেই জন্য মহাপ্রভু আরো বলেছেন সাধুর সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয় নামা কহেরে বটে তবু নাম নাহি হয় আমরা যদি হরি কৃষ্ণ মহামন্ত্র এই নামে অক্ষর যদি উচ্চারণ করি কিন্তু কিন্তু সাধু দেয় উপদেশ অনুসারে না তাহলে সেটা শুধু নামে শব্দ হবে সেটা প্রকৃত নামও হবে না কারণ প্রকৃত নাম তু কি প্রকৃত নাম এই নামের অর্থ কি হরে কৃষ্ণ Krishna কৃষ্ণ hare, hare Hare, হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে এই মহামন্ত্র কি অর্থ হচ্ছে যে এইটা একটা প্রার্থনা যে হে রাধা হে কৃষ্ণ আপনারা আপনার সুপবিত্র সেইবাই নিযুক্ত করুন তো আমরা যদি বিরুদ্ধে তাহলে আমাদের কি রকম প্রার্থনা হয় আমাকে আপনার সেই বা সেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি পাপ আচরণ করব। তো সেটা কি রকম প্রার্থনা সেটা সব বিপরীত প্রস্তাব আমাদের নাম উচ্চারণ শুধু অভিনয় হবে সেটা প্রকৃত হবে না তো করে নিবন্ধ সেই জন্য মহাপ্রভু আমাদের এর জন্য এই হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করা থেকে আমাদের সর্বসিদ্ধি লাভ হবে সেই সর্বসিদ্ধি কি আছে যোগ সিদ্ধি প্রাপ্ত কর সেটা না তার অনেক অনেক উদ্যোগ আছে ভক্তিস সেই সিদ্ধি কি খ্রিস্ট প্রেম প্রাপ্তি তো এই খ্রিস্ট প্রেম প্রাপ্তি সম্ভব হয় এই নামে দ্বারা হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার দ্বারা তো যোগ ব্যায়াম করা কোনো দরকার নেই হোম যজ্ঞ আয়োজন কর দরকার নেই কঠোর সাধন কর কোন দ্বারা সিদ্ধি প্রাপ্ত কর হয় সেজন্য মহাপ্রভু আ বলেছেন সর্বসিদ্ধি হই বৈশব সর্বন কহ নাম বৃদ্ধি না হিয়া সদাইবা এই মহামন্ত্র জপ এবং কীর্তন করতে এই মহাপ্রভুর উপদেশ তো কীর্তন খুব সরল খুব আনন্দময় কিভাবে কীর্তন করতে হবে যাতে এই আমরা শীঘ্রই প্রেম সিদ্ধি লাভ করব তো সেই জন্য কীর্তনের সাথে শ্রবণ করতে হবে উম মহাপ্রভু আরো বলেছেন যে ভজনে মধ্য শ্রেষ্ঠ নববিদ্ধ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দ্বিত ধরে মহা শক্তি। যে নববিধ ভক্তি আছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাসম সাক্ষম আত্মনিবেদন এই হচ্ছে নবধা ভক্তি মহাপ্রভু বলেছেন যে এই নয় বিধানে দ্বারা আমরা কৃষ্ণ এবং কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরাপরাধে নাম কল নিরাপরাধে নাম লয় লাই প্রেমদ তো ভজনের মধ্যে শীঘ্রই প্রেম প্রাপ্ত হবে তো নিরাপরাধ এর অর্থ কি দশবিধ অপরাধ আছে তো অপরাধ কি এবং শুদ্ধ নাম কি এই সব বিষয়ে এর সম্বন্ধে অনুসন্ধান লাভ করার জন্য এইসব কথা বুঝার জন্য শ্রবণ করতে হবে শাস্ত্র এবং শ্রীমুখ থেকেই শুনতে হবে সেজন্য কীর্তন পূর্ণ হয় যদি তার সাথে শ্রবণ করা হয় সে জন্য এখানে এসে আমি লাভবান হইব এবং আপনারা ও আধাত্মিক দিকে লাভবান হবে কিন্তু সময় কম আছে আমরা একটু বেড়ে আস এবং কয়েকজন উঠেছেন চলে যাচ্ছেন হয়তো আপনারা দূর থেকে এসেছেন সেই জন্য তোর সময় বেশি হচ্ছে না মহাপ্রভুর কৃপায় বিশেষ করে শিলপ্রবাদের কৃপায় মহাপ্রভুর কৃপা যা আমরা শিলপ্রবাদের দ্বার প্রাপ্ত হচ্ছে মহাপ্রভু ভবিষ্যৎ বাণী পৃথিবীতে আছে যত নাগর আদিগ্রম সবচ প্রচা হইবে নাম। সেই ভবিষ্যৎ বাণী পূর্ণ হচ্ছে না পূর্ণ হয়ে যাচ্ছে এই জায়গায় প্রসারিত হচ্ছে কিন্তু ইস্কনে সন্ন্যাসীর কম আছে এবং আমাদের অনেক অনেক জায়গায় যেতে হবে এবং সেজন্য সন্ন্যাসীরা কম আছে সেজন্য আমরা অনেক ভ্রমণ করি কিন্তু কখনো কখনো এক জায়গা বসে আমরা গ্রন্থ ও লিখি যাতে আমাদের মুখ্য উপদেশ যা আমরা সংগ্রহ করেছি মাধ্যমে আমরা সবকিছু সংগ্রহ করি যাতে আমাদের নির্গমনের পরেও আপনারা এই সকল উপদেশ পাঠ করে লাভবান হতে পারে তো বিশেষ করে আমাদের পরমারা শিলাপ্রভপাত আমাকে কৃপায় এই অধমের দ্বারা কয় কয়েকটা বই চাপিত হচ্ছে এবং এখানে আপনারা আমার দ্বারা রচিত আছে অলরেডি শেষ হয়ে যাচ্ছে আর একটা পাওয়া যাবে সেটা ব্রহ্মচার্য সম্বন্ধে কিভাবে সহেজে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা হয় এই ব্রহ্মচারী গ্রন্থ আপনারা সেই উপদেশ পাবেন তো এই বই শুধুমাত্র অবিবাহিত ছেলেদের জন্য না সেটা সকল আশ্রমের ভক্তদের জন্য এবং একটা সিদিও পাওয়া যাবে যার মধ্যে আমার ষোলোটা বাংলা প্রবচন রয়েছে সেটা ও থেকে পাওয়া যাবে আপনার যদি নিতে চান বুক টেবিল থেকে আপনারা নিতে পাবেন তো কারো যদি প্রশ্ন আছে এখন কন জিজ্ঞেস করুন এবং আমি চেষ্টা করব আপনাদের যথার্থ উত্তর দিতে আপনারা একটু কাগজে লিখুন আমাকে আর আমাদের হিন্দু হিন্দুদের মেন ধর্ম হলো সনাতন সনাতন থেকে সবাই কি বলছে সমাধিক মানে বলছে ইসলাম মানে দেহ ত্যাগের পর তাদেরকে মাটি দেওয়া হয় খবর দেওয়া হয় আমাদের সনাতন ধর্মের কিছু মানে কিছু সম্পদ আছে মাটি দেয় কিছু নদীতে বাসাই দেয় আসলে শাস অনুসারে আমাদের সবকিছু করতে হবে হয়তো মুসলমান শাস নির্দেশ আছে এই আর কি বলে দরগা দরগা বলে না ওই সমাধিক দরগা বলে সেটা বানাতে কিন্তু সনাতন ধর্মে নির্দেশ আছে তো মৃত্যু শরীর সব শীঘ্রই অগ্নিতে চালের সময় কেউ যদি সেটা চালাইতে হবে এবং সূর্যাস্ত পরে যদি মারা যায় তো সূর্যোদয় আগেই সেটা চালাইতে হবে তো কারণ আছে করলেও সেই আত্ম বেশি আর শক্তি যদি থাকে সেই দেহর জন্য তো সেই দেহ সেই স্থুল দেহ ত্যাগ করেও সুক্ষ্ম সেই জায়গায় থাকবে সুখ রূপে মানে জন্য এই সেজন্য সব চালাইতে হবে যাতে সেই সূক্ষ্মরূপে সেই আছে যা আছে সেই বুঝতে পারবে যে এই শরীরে সর্বনাশ হচ্ছে আরো থাকে না সেজন্য আমার স্থানান্তরিত হতে হবে আমার নতুন শরীরে প্রবেশ করতে হবে মহান সাধুদের জন্য শরীরে অগ্নিতে চলানো কোন বিধি নেই তাদের জন্য সমাধি করা হয় সমাধি বানানো হয় যাতে ভবিষ্যতে লোকেরা সেই দিব্য শরীরে পুজো করার দ্বারা আর কোন প্রশ্ন যদি থাকে আর কোন প্রশ্ন আছে লিখে আমাকে আর যদি কোনো প্রশ্ন আছে প্রশ্ন আছে না থাকে মনে হয় সবাই হরে